السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقوة للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله واصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليبا كثيرا كثيرا أما بعد شاملت الشديد الشر آج أمرا أبار ستوديو تشاملت حيثي شاموشتك ألجن ألجن بغو ألمغن المجلس এমার্জেন্সি আলোচনা হবে কোরআনের কাহিনী নিয়ে কাহিনী বলতে বাস্তব আল্লাহরবুল আলমিন যেখানে শিক্ষণীয় রেখেছেন তা গাজা করি কোনো ক্রিসা নয় সেই শিক্ষণীয় ক্রিস্তা বা কাহিনীতে আমরা যোগ দিয়েছি আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যোগ দিচ্ছেন আপনাদের সকলের জন্য দোয়ারহিত সুদী আমরা প্রথমেই পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যেসব বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শেখ শহীদ আছেন অন্যতম শেখ হাসান এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট অতিথি আলোচক শেখ মুখল আসাদ মাদানীকু এবং আমার সর্ববামে আছেন অন্যতম তৃতীয় আলোচক শেখ আহমদুল্লাহ আসসালাম আর উপস্থাপনে রয়েছি আপনাদের ভাই শেখ হারুল হোসেন শুধু দর্শক যে কথাটি আমি বলছিলাম যে আমরা আজকে যে কিসাটা আলোচনা করব সেটি হচ্ছে কোরআনুল খেরিমের প্রথম পাড়া সোর আল বা কারপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত দুটি আয়াতের আরো কি ঘটনা এটি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আমরা সেখান থেকে একটু পাঠ করছি أعوذ بالله من الشيطان الرجيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذالكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون أي دوي آيات رألوك جي قطر رجوئيسي شنك ابتكاري بشقر الجنو آميه ধন্যবাদ আপনাকে এখানে দুটি আয়াত তিলাবাত করেছেন আমাদের উপস্থাপক আলহামদুলিল্লাহ আপনি যে দুই আয়াত তিলাবাত করেছেন তার প্রথমটির মধ্যে আলামিন বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার কথা প্রসঙ্গ বলেছেন যে তারা অত্যন্ত নিষ্ঠুর আচরণের শিকার তারা হয়েছিল আসলে আল্লাহ সবহান ও তালা জগতে যত আম্বি আলহাতসাল্লামকে পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই মানুষকে বিপদ থেকে রক্ষা করা সেটা দুনিয়ার বিপদও এবং আখেরাতের বিপদ থেকেও রা ঠিক বনি ইসরায়েলের কাছে সেই মিশন নিয়ে পাঠিয়েছেন কারণ বনি ইসরাইলদের উপর যে নির্যাতনের যে ইস্টিম রুলার কীপ্তিরা মানে ফেরাউনের যে বংশ তার সে সমস্ত লোকেরা যে চালাচ্ছিল আল্লাহ তা চেয়েছেন বনি ইসরাইলকে সেখান থেকে রক্ষা করার জন্য। তাই অরবুল্লা আলমিন বলছেন যে শাস্তিগুলো কি এটা প্রথম আয়াতে আসছে এটা আসলে ফেরাউনের এক স্বপ্নকে কেন্দ্র করে এই শাস্তিটা তারা দিত ফেরাউন এই ব্যাখ্যা পেয়েছিল তার ব্যাখ্যাকারীদের কারীদের কাছ থেকে স্বপ্নের যে এমন এক সন্তান ছেলে জন্ম নেবে যে আপনার ক্ষমতাকে তসনুস করে দিবে আপনার মসনতকে ধ্বংস করে দিবে সেই ব্যাখ্যার প্রেক্ষিতে ফেরাউন বন ইসরায়েলের সমস্ত ছেলেদেরকে হত্যা করা শুরু করলো এবং মেয়েদেরকে ছেড়ে দেওয়া শুরু করলো এক আবার উপদেষ্টারা তাকে পরামর্শ দিতে থাকলো আপনি যদি এইভাবে হত্যা করা শুরু করেন একসময় তো আমাদের কাজের লোক আমরা খুঁজে পাবো না তখন সিদ্ধান্ত হলো যে এক বছর হত্যা করা হবে এক বছর ছেড়ে দেওয়া হবে আর মেয়েদেরকে ছেড়া দেওয়া হতো এই উদ্দেশ্যে একটা নোংরা উদ্দেশ্য যে তাদেরকে ভোগ করার জন্য বা ঘরের কাজ করার জন্য সে যেই হোক এমন এক কঠিন পরিস্থিতির মধ্যেই বনি ইসরায়েলরা মিশরে দিন যাপন করছিল অরব্বল আলমিন দ্বিতীয় আয়াতে সে প্রসঙ্গেই বলছেন যে আমি বনি ইসরায়েলকে মুক্তি দিলাম কিভাবে তাদেরকে মুসা আলাইস্লামের মাধ্যমে ওহির মাধ্যমে জানালাম যে তোমরা আজকে রাতে মিশর ছেড়ে চলে যেতে হবে তখন তারা লুহিত সাগর পাড়ি দিয়ে যখন এপার চলে আসবে এরকম সিদ্ধান্ত নিয়েছে সামনে যখন সাগর দেখলো আল্লাহবাহ তালা হজরত মুসা আলাইসালাতুস্লামকে বললেন আপনি এই সাগরের মাঝখানে আপনার লাঠি দিয়ে আঘাত করুন তো মুসা আলাইসাল্লাম সেটাই করেছেন তার মজেজা অলৌকিকতা প্রকাশ পেয়েছে সাগরের মাঝখান দিয়ে বনে ইসরাইলের যত গ্রুপ ছিল ওই সমস্ত গ্রুপের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি এবং ঠিক যখন তারা চলে গেল ফেরাউন পেছন থেকে যখন ধাওয়া করলো ঠিক ফেরাউন যখন ওই সাগরের কিনারে আসলো যখন নামলো যে তাদের মতো সেও মুক্তি পেয়ে যাবে কিন্তু অরবুলা আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে সাগরের মধ্যে ডুবিয়ে মারলো এবং মুসা আলহিসাম এবং তার কৌমকে রবুল্লা আলামিন ফেরাউনের হাত থেকে চিরতরে মুক্তি দান করলেন এই হচ্ছে এই দুই আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত বিষয় ধন্যবাদ এটি চমৎকার সংক্ষিপ্তভাবে শেখ আমাদের কাছে তুলে ধরেছেন যেটা হল যে ফেরাউনের বাড়াবাড়ি আর মুসা আলহ ইসলাম এর দায় অথবন মোসা আলহ ইসলাম এবং তার অনুসারীদের পরিত্রাণ ও ফেরাউনের সলিল সমাধি এই ঘটনাটি এটা চমৎকার হয়ে উঠেছে যে এই ঘটনা থেকে আমরা প্রথমে শেখ শহীদুল্লাহ খান মাদানের কাছে যাবো এখান থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারি আসলে মহতারাম এটি একটি এমন ঘটনা আল্লা সুবহান আতলা আমাদের জন্য তুলে ধরেছেন যার মাঝে অগণিত শিক্ষা আমরা নিতে পারি যার প্রথম শিক্ষা হলো যারা আল্লাহর পথে চলবে আল্লাহর দিনের পথে দাওয়াত দেবে তারা পৃথিবীতে অনেক বিপদেরই সম্মুখীন হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু আল্লাহ আল্লা সুবহান আহতলা তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেবেন অপরপক্ষ এ দাওয়া ইসলাম ও ইসলামপন্থীদের শত্রু যারা তারা সহজে মেনে নিবে না তারা বহু ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করবে কিন্তু করলেও তারা সর্বশেষে বিফল হবে কখনও সফল হবে না আল্লাহ সহ হানা হা তালা হকপন্থীদের আল্লাপন্থীদের সফলতা ইনশা আল্লাহ দেবেন আমাদের শহীদ শেখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি এক নম্বরে যে যুগে যুগে আল্লাপাক রবুল্লা আলমিনের এই বান্দাদের প্রতি নির্যাতন এবং নিপীড়ংস হয়েছে এবং নির্যাতন নিপীড়ন যারা হয়েছেন একসময় তাদেরই বিজয় হয়েছে জলেমদের পরাজয় হয়েছে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি এবং এখান থেকে আর শিক্ষা নিতে পারি যে আমরা যেই কেউ জুলুম অন্যায় অত্যাচার করে অসহায়দের ওপরে নিজেরা কোনো সময় বাঁচব বা সুখী হব এটা ধারণা করা যাবে না নিশ্চিতভাবে যেটা বলতে চাচ্ছেন যে যারা জালেম যারা অত্যাচার করে পৃথিবীর অত্যাচারীদের অত্যাচারীদের যদি তালিকা আনি তাহলে শীর্ষ আপনার জালেম ছিল এখানে আসলে আরেকটি বিষয় ওনার সাথে সম্পৃক্ত যে মানুষ পৃথিবীতে সন্ত্রাসী জলুক অত্যাচার নির্যাতন অনেক কিছু করে কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন হয়তো মনে করে যে আমি তো এখন সর্বক্ষমতার অধিকারী আমাকে কেউ থামাতে পারবে না কিন্তু এই ঘটনা আমাদেরকে বলে দেয় যে ফেরাউন যে নিজে রব পর্যন্ত দাবি করেছিল কিন্তু তার রেহাই হয়নি তার চেয়েও যে বড় রব রয়েছেন আল্লাহ সুবাহ তিনি যে সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ মুহূর্তের মাঝে করে দিতে পারেন এমন শিক্ষাটাও কিন্তু কিন্তু সে কি আল্লাহর ফাইসলা রুখতে পেরেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলার ইচ্ছা এই ঘটনার গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে এটা যে আমরা বাংলা প্রবাদে বলি রাখে আল্লাহ মারে কে আল্লাহ রাখে কে আল্লাহ সুমাহতালার ইচ্ছা সমস্ত মানুষের সকল শক্তির ইচ্ছার উপরে প্রবল্য বিস্তার করে প্রাধান্য বিস্তার করে আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয় আল্লাহ তালা যা চান তাই হন আল্লাহ তালা বলেছেন ফা আল উল্লিমা তিনি যা চান তাই করে থাকেন আমরা যদি দেখি এখানে সম্পূর্ণ বিপরীত মেরুতে মুসা আলাহাতামের মা পরিবার তার বংশ এমনকি মুসা নিজে এমন একটা সময়ে এমন একটা পরিবারে এমন একটি লোকের বিপরীতে জন্মগ্রহণ করলেন যে দুর্বলতার সমস্ত উপকরণগুলো বিদ্যমান এর বিপরীতে আমরা দেখি ফেরাওন তার শক্তি সামর্থ্য এবং অসদ ইচ্ছা সবকিছু একসাথে বিদ্যমান আল্লাহ শুধু মোসা বাঁচালেনি না সমস্ত এত শিশু হত্যার পরে আল্লাহ যাকে রাখতে চাইলেন তাকে ঠিকই রাখলেন এবং রাখলেন শত্রুর ঘরে তাকে লালিত আল্লাহ যেন মানুষকে বুঝাইতে চাইছেন যে দেখো আমি যা চাই এর বিপরীতে সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো আমার এই চাওয়াকে কোনোদিন রুখাতে পারবে না সেই হাদিসটি আমরা স্মরণ করতে পারি যেতে রসুল আকরাম সাল্লাহ করেছেন যে আল্লাহ তালা যদি কারোর ক্ষতি করতে চান আর সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আল্লাহর পাকড়াও আল্লাহ যদি আর সারা দুনিয়ার মানুষ মিলে যদি চান যে লোকটির অপকার করবে তো কিছুই করতে পারবে না এখানে আল্লাহ সুন্নতালার প্রতি বিশ্বাস তার প্রতি বিশ্বাস স্থাপনের একটা বিরাট শিক্ষা আমরা এই ঘটনা থেকে পেতে পারি ছোট বিষয় আল্লাহ এবং মাজলুমের যুদ্ধে অত্যন্ত সুন্দর আলোচনা জ্ঞানের ভবন করানের আশুস নেই সেখানে কোনো গালগল্প গল্প ও কিচ্ছা কাহিনী আছে শিক্ষণীয় তথ্য উপাত্ত যেতে হচ্ছে একটি বিরতিতে ফিরে এসে আবারও ইনশাআল্লাহ সে আলোচনায় অংশ নেব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ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 छोट बड़ पकल्याण देख পাপের প্রতি বৃহস্পতিবার উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আমি বলতে শুনেছি বন্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হলো সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতির সংখ্যা একশো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 शांति अनुष्ठ विरतर पर शुद्धक स्वागत आलोचना करनी इसराइल चमत्कार घटना जेटा फरा ফেরাউন নিপীড়ন চালিয়েছিল নির্যাতন চালিয়েছিল এবং সে তার স্বপ্নের মাধ্যমে জেনেছিল যে সেখানে একটি সন্তান জন্ম নেবে পুরুষ সন্তান বালক জন্ম নেবে আর সে এক সময় তার তখ ধ্বংস করে দেবে সেজন্য সে সিদ্ধান্ত নিয়েছিল তার জাদুকরদের পরামর্শে যে সে এখানে কোনো পুরুষেরই অস্তিত্ব রাখবে না যে এখন আমি শেখ মুখলেশের কাছে আসতেছি সেটা হলো। যে কি করে মুসাকে বাঁচালেন এই ঘটনার একটু বলা দরকার সম্মানিত দর্শক মন্ডলী যখন ফ্রাউন তার বাহিনী দিয়ে আপনার নানানভাবে ছেলেদেরকে হত্যা করছিল ওই সময় কঠিন এক সময়ের মাঝে মুসা আলি সাল্লামের মা যখন গর্ব অবস্থায় ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন নীলা খালা মুসা আলাই সাল্লামের মার কাছে এলহাম করল যে তোমার সন্তানকে তুমি সাগরে ভাসিয়ে দাও একটা সুন্দর করে সন্দুক তৈরি করলেন সন্দুক তৈরি করে সাগরে ভাসিয়ে দিলেন আর ওই সন্দুকটা ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ফেরাউনের বাড়ির দিকে যেতে থাকে আর এদিকে সন্দুকের সাথে সাথে মায়ের যেহেতু সন্তানের ভালোবাসা মহাব্বত আছে কাজে সন্তান যতক্ষণ দৃষ্টি সামনে আছে এতক্ষণ তো যে দেখবে পরক্ষণে কি হবে সন্তানের অবস্থা শেষ পর্যন্ত দেখার জন্য তার মেয়েকে বললেন অর্থাৎ মুসা আলাহ সাল্লামের বোনকে বললেন যে তুমি এই বাক্সর সাথে সাথে এমনভাবে যাবে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি বাক্সকে ফলো করছো আর এর পরিণাম কি ঘটবে এটা আমাকে তুমি একটু জানাবে তারপরে মুসা আলাহ সালামের বাক্স যেতে থাকে ফেরাউনের বাড়ির দিকে আর তার বোনও যেতে থাকে ওইদিকে একসময় দেখা গেল যে মুসা সালামের এই বাক্স ফেরাউনের ঘাট যেটা বলা হয় যেখানে তার পরিবার পরিজন যেত সেখানে পানি ব্যবহার করতো সেখানে যে অপেক্ষা করছিল আর ঠিক ওই সময় আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা যাকে ইমানদার মানে ছিলেন যিনি মমিনা আসিয়া স্ত্রী ফ্রাউনের যিনি স্ত্রী ছিলেন আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা সে বাক্সকে ফলো করলেন এবং লোকজনকে বললেন যে বাক্সটিকে নিয়ে আসা হোক তারপরে নিয়ে আসা হলো খুলে দেখছে টুকটুকে একটা সুন্দর ছেলে তখন আসিয়ার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া দিয়ে দেন এবং সন্তানটিকে নিয়ে রাজ দরবারে যাই ফেরাউনকে বলা হলো যে এই সন্তানটিকে আমরা পালবো একে মারবো না ফেরাউন বলছে না আমার দুশ্মন হতে পারে আসিয়া বলছি দেখুন আমাদের সন্তান নাই হতে পারে আমাদের কাজে লাগবে একে আমরা পালি তারপরে তখন পালতে লাগলো এখন যেহেতু সম্মতি পেলো ফেরাউনের রাজদরবার থাকা রাখার একটা সুব্যবস্থা হলো এখন আসলো খাওয়ার প্রশ্ন এই বাচ্চাকে তো বাঁচাতে হবে তখন বাচ্চা কান্নাকাটি করছে সকল অনেক মহিলা আছে তাদের দুগ্ধ দেওয়া হয় এমনি বাইরে হতো দুগ্ধ দেওয়া হয়েছে বা যত ধরনের চেষ্টা ছিল তারা খাওয়াবে চেষ্টা করেছে কিন্তু কোনটাই গরণ করছিলেন না এরপরে এই বোন অর্থাৎ মুসা সালামের বোন ধীরে ধীরে আগেলেন বলেন যে এমন এক নারীর কথা আমি বলবো আপনাদের যে খুব স্বাদ যে খুব ভালো অন্যের বাচ্চাকে খুব ভালোভাবে পালতে পারে ভালোভাবে দেখতে পারে যদি আপনাদের সম্মতি হয় তাহলে আমি সংবাদ দিতে পারি পরে সংবাদ দিল যে উমুক আছে একসময় তাকে নিয়ে আসা হলো তারা কেউ জানল না সালামের আসলে প্রকৃত মা আর আল্লাহ আর যখনই বাচ্চাকে দুধে চুপে গেল এবং দুধ পান করতে লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম মেহরবাণীতে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে গেল আর একটি শিক্ষা এখান থেকে আমরা পাই এই ঘটনা থেকে সেটি হলো আজকাল সারা দুনিয়াতে ফ্যামিলি প্ল্যানিং এর একটা চেষ্টা বিশেষ লক্ষকে কেন্দ্র করে যে পৃথিবীর একটা বিশেষ ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য কী করতে হবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে পরিবারের পরিকল্পনা অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করতে হবে জি জন্ম যে নিয়ন্ত্রণ করা যায় না আল্লাহ তালা ওই যে হাদিসে আসাদাম সাল্লা সাল্লাম বলেছেন মা মেন নাসমাতেন পৃথিবীতে যত মানুষ আসার আছে আল্লাহর ফায়সালা আছে তাদের কাউকে কেউ ঠেকাতেন আসবেই সেটা আসবেই আমরা পরিবার পরিকল্পনা করি আর যাই করি না কেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা ফয়সালাকে ঠেকানো যাবে না আর দ্বিতীয়ত কথা হলো যেই ক্রাইসিস থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করি সে ক্রাইসিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানুষের সংখ্যা বেড়েছে আল্লাহ তালা রিজিকের সংখ্যা বাড়িয়েছেন। একটি কুকুর চারটি পাঁচটি পর্যন্ত বাচ্চা প্রসব করে পক্ষান্তরে একটি গরু একটি মাত্র বাসুর বেশিরভাগ ক্ষেত্রে প্রসব করে আর এরপরেও আল্লাহ তালা গরুর সংখ্যা কি পরিমাণ আর কুকুরের সংখ্যা কি পরিমাণ আল্লাহ তালা বরকত দেওয়ার মালিক এক নয় আমি বলবো কিন্তু যদিও এটার ঐতিহাসিক সূত্রে মিল নাই কিন্তু উদ্দেশ্য আমি বলবো কারণ ফেরাউন এমন ব্যক্তি যেন না আসে যে হলো ইসলামের পক্ষে হবে জি তাকে রোধ করার জন্যই ফেরানোর এই চিন্তা ছিল আজকে মুসলিম বিশ্বে এই পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণের নামে যেটা করা হচ্ছে এর একটাই হলো কারণ অমুসলিমরা জানছে যে দিনে দিনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে অতএব মুসলিমদের সংখ্যা নিধন করা চাই কারণ জনসংখ্যা জনবল এটা একটা বড় শক্তি যেই অমুসলিম পাশ্চাত্যের দেশগুলিতে আজকে দেখুন তাদের সংখ্যা দিনে দিনে কমে যাওয়ার কারণে উদ্দেশ্য একই ফের লক্ষ্য উদ্দেশ্যের সাথে যেটা হচ্ছে মূলত এই টার্গেট করছে খুবই জনসংখ্যা যেমন চীনে এক ব্যতিক্রম আছে কোথাও কোথাও এক ব্যতিক্রম আছে কিন্তু আমরা মূল দেখছি বেশিরভাগ চীনের খবর হয়তো আপনি জানেন না পঞ্চাশ লাখ এই ধরনের পঞ্চাশ হাজার বা এরকম একটা পুরস্কার ঘোষণা করেছে অভাবে কিন্তু ফেরাউন যেটা করেছিল সে একটি সমস্যা বনে করে ঠেকাইতে গিয়ে অসংখ্য সমস্যার সৃষ্টি করেছিল অসংখ্য প্রাণকে হত্যা করেছিল নারীদেরকে তার সেবাদাসে পরিণত করেছিল এই যে বিপর্যয়টা এই বিপর্যয়ের মধ্যেও আল্লাহ ররব্বুল্লা আলমিন কী করে ব্রাহনের লালিত পালিত করলেন বড় বলি এর থেকে আমরা কি শিক্ষা পারি না যে আল্লাহ ররবুল্লা আলমিন এমন শক্তিশালী তার শক্তিকে রোধ করার ক্ষমতা কারোরই কারো নেই আর এই ইমান যদি আমাদের ভিতরে এসে যায় তাহলে আমাদের তাও খুলির কোনো কম হবে না আপনি কি আমি বলতে চাচ্ছিলাম যে মুসাআল সাল্লামের জাতিরা যখন বারোটি রাস্তা পেরিয়ে চলে গেলেন ওই রাস্তায় কিন্তু প্রবেশ করলো ফেরাউন আর যেমন প্রবেশ করা পানি চেপে ধরল তাদেরকে এবং ফেরাউন যেহেতু সে মোতাকাব্যি ছিল শক্তিশালী ছিল সাহসী ছিল লাভমেরা ওপরে উঠে বলছে লাহিল্লাহ সে বলল আমি ইমান আল্লাহাম তুমি অন্তিম মুহূর্তে এসে বললে অথচ কথা না মানে তুমি আল্লাহ রসুল বলছেন শেষ মুহূর্তের আগে যদি সুতরাং কি শিক্ষা নিতে পারি এখান থেকে এখান থেকে আমরা এটাই শিক্ষা নিব যে এক নম্বর জলেম যারা অন্যায় অত্যাচার করে তাকে ভাবতে হবে যে আমার এই জুলুম অস্থায়ী এবং আমার একবার পরিণাম খুব খারাপ হবে তাই তাকে আগেই সতর্ক হয়ে তোবা করে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যারা জলেমের অত্যাচারী বলছে যারা জলেমদের উচিত হবে নাকি যারা জলেম হবে অত্যাচারী হবে পক্ষতে একজন লোক এসে বললো মোসা আপনি তাড়াতাড়ি করে এই শহর অতিক্রম করুন মুসা আল ইসলাম যখন শহর অতিক্রম করে আসেন এমন এই জায়গায় যেখানে নদী পার হওয়ার কোন উপায় নাই আর পিছনে ফেরাউনের লস্কর তখন মুসার কৌমেরা তারা ভীত সন্ত হয়েছিল অতএব স্পষ্ট আল্লাহর যেতে হচ্ছে আজকে আবারও আসবো ইনশা আল্লাহ এই আলোচনায় ততক্ষণ আল্লাহ রবাহ আমাদের সকলকে কল্যাণপুরে But in love আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मात्र कत कार्यक्रम मोमिन बंदा निजेटी इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভন ও হেল্পুজ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 देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगल है